প্রিয় দর্শক আমরা আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি রসুল আকরমের সংক্ষিপ্ত জীবনের কিছু অংশ নিয়ে এ পর্বে থাকবে সেটা হচ্ছে প্রদীপের সন্ধ্যে যখন ঘটে যায় তখন রসুল আকরম আরবদের যারা রাষ্ট্রপতি ছিল এবং বিশেষ করে আরবদের ছিল তাদের কাছে যে মুসলিম শরীফের হাদিস যে রসুল আকরম সাল আলী ইসলাম চিঠি লেখেন কেসরার কাছে এবংপিয়ার যারা রাষ্ট্রপতি ছিল তাদের উপাধি এদের কাছে তিনি চিঠি পাঠান এবং কি যত মানে প্রভাবশালী যত রাষ্ট্রপতি ছিল কাছে তিনি চিঠি পাঠান তাদেরকে আল্লাহর দিকে ডাকেন এবং রসুল আকুলাম তখন একটা চিঠি নিয়ে যাশির কাছে মানে ইথুপিয়া রাষ্ট্রপতির কাছে তখন সে কিন্তু মুসলমান হয়ে যায় হ্যাঁ সে বদ্র মানুষ ছিল চিঠি পাওয়ার পর মুসলমান হয়ে যায় এবং রসুল আকরম সুস্লামের নবোধকে স্বীকার করে মানে এই চিঠি পাওয়ার পর ভয় পায় এবং সে কেঁপে উঠে এবং তারপরও সে মুসলমান হয়নি হম এরকম ভাবে রসুল আকরম সুলা আবদুল্লাহ ইবনে মোজাফর রদিয়ালকে পাঠিয়েছেন একটা চিঠি দিয়ে কেসরা কাছে हत्याा टुकड़ा रसूल आकराम के हाथ बिनेताता खराब क्या कर তারপরে রসুল আকরম স্লাম আপনার পাঠিয়েছেন চিঠি দিয়ে মুকৌকেশের কাছে মুকৌকেশের সে কৃপ্তিদের রাষ্ট্রপতি তাদের কাছে পাঠিয়েছেন হ্যাঁ তাকে ইসলামের দিকে দেওয়া দিয়েছেন সে ইসলাম গ্রহণ করেনি পাঠিয়েছেন আরেকটা চিঠি নিয়ে হাউদা বিন আলী যেটা ইয়ামার রাষ্ট্রপতি তার কাছে পাঠিয়েছেন সেও কিন্তু মুসলমান হয়নি এভাবে রসুল আকরমসলাম তার দাওয়াতি মিশন চালিয়ে যাচ্ছেন হ্যাঁ এরকম ভাবে রসুল আকরমসুল ইসলাম অনেকজনের কাছে সম্রাট এবং মোকাউ কেশের কাছে চিঠি পাঠিয়েছিলেন তিনি ছিলেন রাষ্ট্রপতি এবং হাউদা বিন আলী হ্যাঁ রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠান এই যে চিঠি পাঁচটা চিঠি গুরুত্বপূর্ণ চিঠি পাঠিয়েছেন ইসলামের দাওয়াত নিয়ে হ্যাঁ যেটা রসুল সবাই আপনার সুযোগ পেয়ে আপনার সন্ধির সেই সুযোগটা গ্রহণ করে আরো চিঠি পাঠিয়ে পাঠিয়েছেন রসুল আকলাম সাল্লাহ ইসলাম এই পাঁচটা চিঠি আপনার সপ্তম হিজরিসনের মহারম মাসের মধ্যে আপনার পাঠিয়েছেন এর আপনার ফল কিন্তু অনেক বেশি দেখা দেয় হ্যাঁ বিশেষ করে যে রাষ্ট্রপতিদের কাছে আপনার চিঠি পাঠানো হয় তাদের উপর এটা প্রভাব পড়ে ইসলাম গ্রহণ না করলো তারা কিন্তু ভয় পেতে শুরু করে দেখলেন না আপনার সেই রোম সম্রাট শিক্ষা পেয়ে উঠে ভয়ে যে মানে কত বড় সাহস নিয়ে পাঠাতে পারে একজন হ্যাঁ সম্রাটের কাছে চিঠি ইসলামের দাওয়াত নিয়ে তাইলে যাদের কাছে যে রাষ্ট্রপতিদের কাছে চিঠি পাঠানো হয়েছে তাদের উপর একটা প্রতিক্রিয়া দেখা যায় হম এবং বিশেষ করে আপনার একটা কথা খেয়াল রাখতে হবে খাইবারের যে যুদ্ধ হুম খাইবারের যুদ্ধের তিন দিন আগে একটা যুদ্ধ কিন্তু আপনার সংগঠিত হয়ে যায় যেটার নাম করে আপনার সাহসী পুরুষ তিনি হচ্ছেন সালাম ইবিনাল আকা তিনি এই যুদ্ধে বিশাল ভূমিকা রেখেছেন এই যুদ্ধের কারণটাও বলে দিচ্ছি যে আব্দুর রহমানা এবনে হেসেন হ্যাঁ সে আপনার বিষটা মুখ ধরে নিয়ে যায় এবং সে আপনার একজন মুসলমানকে হত্যা করে পালিয়ে যায় তখন সালাম আকুয়া রাজিয়াল রানহু তিনি কিন্তু নিজের পায়ে হেঁটে দৌড়ে গিয়ে আপনার তাকে ধরতে পারে এবং তার সাথে ধনুক দিয়ে তীর মারতে ছিলেন শেষ পর্যন্ত তিনি সক্ষম হয়েছেন রসুল আকরমসাল্লামের কিছু ফিরত নিতে যখন খবরটা রসুল আকরম সালামের কাছে পৌঁছলো যে সালাম এবনে আকুয়া তিনি একজন আপনার সাহসী পুরুষ তিনি যখন কিছু আকরম সুলা মেরে নিয়ে আসতে পারলেন তখন রসুল আকরমে একটা এরকম যখন কথা উঠে তখন রসুল আকরমের কাছে সেই বোট দল আপনার এরকম ফিরে আসে তখন রসুল আকরম সাল্লাহ আলাইসলাম আপনার তাদের পিছনে তিনি রসই আকরামের সবগুলো মোট নিয়ে উপস্থিত তাইলে এখানে যখন আওয়াত আতঙ্ক মদিনায় ছড়িয়ে পড়ে তখন তিনি তো আপনার বের হয়ে গেলেন সাহাবাদেরকে নিয়ে ইতিমধ্যে কিন্তু তিনি কিন্তু তিনি ছিলেন রসুল আকরম সুল ইসলামের আপনার গুরুত্বপূর্ণ সাহাবি তিনি আপনার ধরেন আব্দুর রহমানাকে আব্দুর রহমান হেসেন যে ব্যক্তি আক্রমণ করেছে এক এলাকার উপর তাকে শেষ পর্যন্ত ধরতে পারেন এবং তাকে হত্যা করেন তাইলে তিনি আর একজন পুরুষ হম সালামা মুঠ উদ্ধার করলেন আর হজরত আবু কাদা গিয়ে আপনার সেই আব্দুর রহমান যে শত্রু পক্ষ তাকে হত্যা করতে সক্ষম হয় তখন রসুল আকরম খুব খুশি হয়ে যান তখন রসুল আকরম বলেছেন খাই ফুসাইন আর ও খাইজা লতিনা সালামা যেটা মুসলিম শরীফের হাদিস রসুল বলেছেন যে আমাদের আপনার যে যে ঘোড়ায় চলে গেছেন অশ্বারোহী সর্বোত্তম অশ্বারোহী হলেন আজকের দিনের জন্য আবু কথা কারণ সে যায় আব্দুর রহমানকে মারতে পেরেছে আর আমাদের পদাতিক বাহিনীর মধ্যে পায়ে হেঁটে যে যুদ্ধ করেছেন কারণ তিনি পায়ে হেঁটে তীর মেরে রসুলের একটা আপনার রসুলের খুশি কারণ হয়ে দাঁড়িয়েছে আল্লাহ আমাদেরকে আরেকটা পর্বের জন্য অপেক্ষা করার সুযোগ দিন আমরা এই পর্ব এইখানে শেষ করতে যাচ্ছি ওসল্লাহ আহমদ ওয়ালি ওয়াসী আজমাইন